বাংলা মানবতা সমাধান মুলার কে কল বে বি সসালামুক রহমতুলবরক আলহমদুলিল্লাবিনসালাত ওসালামলা সঈদুলমুরসীনা মোহামদাল ওসহব আজমাইন رب الشهل صدري وعسر لأمري وحل العقدة من لسان يقه قولي أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون الزانية والزاني فجلد كل واحد منهما مئة جلده ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ পাক রব্লা আলমের সমস্ত প্রশংসা যে আল্লাহাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হৃদয় দান করেছেন এবং আমাদের চরিত্র গঠনের জন্য আল্লাহ পাক তার শরীয়ত নাজিল করেছেন আল্লাহ পাক বিধিবিধান নাজিল করে সর্বস্তরের মানুষের সংশোধন করতে চেয়েছেন সালাত এবং সালাম নাজিল হুফি নবী সাল আলহিসাল্লামের উপর যিনি মানব জাতির চরিত্র গঠন করার জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন আমাদের তফসির আজকে হবে फसिरे आस नूर शब्दी अल्लाह पक उल्लेख करात नाम नेुरार विषय वस्तु একাধিক তবে মুখ্য বিষয়বস্তু হচ্ছে মানুষের চরিত্র গঠন বিশেষ করে এই সুরাই সুরায় নারী সংক্রান্ত বিধিবিধান মাসাইল আল্লাহ ফকরাবুল আলামিন বর্ণনা করেছেন এই সুরা মাদানী সুরা মদিনার যুগে পঞ্চম হিজড়িতে অথবা ষষ্ঠ হিজড়ির প্রথম দিকে এই সুরা নাজুল হয়েছে। নবী কারিমসাল্লাইস্লামের বনুল মুস্তালিক যুদ্ধ যার অপর নাম মোরাইসির যুদ্ধ এই যুদ্ধে বিশেষ একটি আর ঘটনা ঘটেছিল মিথ্যা অপবাদের আয়েশা সিকার জিয়া আল্লাহ তালা আনহার ওপর মুনাফেকদের পক্ষ থেকে আর তাদের প্রভাগান্ডায় অনেক মুসলিমরাও বিব্রত এবং বিভ্রান্ত হয়ে গিয়েছিল যাদের দু একজনের কথা হাদিসে উল্লেখ করা হয়েছে তো এসব মাসাইল এতে রয়েছে আর এই ঘটনা ঘটেছিল এই মোরাইসির যুদ্ধে আর মোরাইসির যুদ্ধ হয়েছে পঞ্চম হিজড়িতে খন্দকের যুদ্ধের পরে তো আল্লাহ ফাকরাবুল্লা আলমিন এই সুরাই বিভিন্ন বিধিবিধান উল্লেখ করেছেন যে সবের মাধ্যমে চরিত্র গঠন হয় মানুষের বিশেষ করে জেনা ব্যবিচার এই রকমের বড় অপরাধে না কোনো মানুষ লিপ্ত হবে আর না কোনো মানুষকে এইরকম অপরাধে জড়িত নয় সন্দেহের ভিত্তিতে চড়িয়ে দেবে মিথ্যাপবাদ দিয়ে দিবে। এটাও অপরাধ সামান্য একটু সন্দেহ হয়েছে একটু কিছু এরকম দেখেছে তখন সেটাকে আর একটু বাড়িয়ে বেশি করে বর্ণনা করে দিল যে অমুখকে আমি ব্যবিচারে দেখেছি অথবা এরকম চরিত্র তার আছে এই মিথ্যাপবাদের শাস্তির কথা আল্লাহাক রবুল্লা আলমিন সুরাতে উল্লেখ করেছেন এই রকমই আল্লা না করে কোন পুরুষ যদি তার স্ত্রীকে পাপ কাজে দেখে একাই দেখলো আরশরিয়তের বিধান হচ্ছে যে জেনা ব্যবচার সাব্যস্ত করার জন্য কমপক্ষে চারজন সাক্ষী লাগবে অন্য সমস্ত মানুষের আদান প্রদানের ক্ষেত্রে দুটো সাক্ষী যথেষ্ট ধন সম্পদ যতই টাকার কেস না কেন যতই বড় বিষয় হোক না কেন দুটো সাক্ষী যথেষ্ট কিন্তু ব্যবিচার প্রমাণ করার জন্য চারটি সাক্ষী লাগবে তারা চারজনে দেখেছে প্রত্যক্ষ করেছে এই অবস্থায় এটা শর্ত একজন স্বামী যদি স্ত্রীকে এরকম কুকাজে দেখে তাহলে কি আরও তিনজন তলাশ করে বেড়াবে এটা যুক্তি সঙ্গত নয় এই জন্য আল্লাহ ফকরাবুল আলমিন স্ত্রীর ক্ষেত্রে বিশেষ বিধান নাজেল করেছে যার নাম হচ্ছে লিয়ান তার কথাও এই সুরাই উল্লেখ করা হয়েছে আল্লাহ ফকরাবুল আলমিন এরশাদ করছেন সৌরাতুন আনজাল্লাহ হ্যাঁ হি সুরাত এটি হচ্ছে তাহলে এতে যেসব বিধি বিধান রয়েছে মানব রচিত নয় মানুষের তৈরি করা নয় মানুষের তৈরি করা বিধান সংবিধান আজকে প্রযোজ্য হয়তো তারপর অনেক সময় অচল মানুষের সংশোধন তার দ্বারা হয় না নতুন করে কিছু সংস্কার লাগবে সংবিধানে কিন্তু আল্লাহরুল আল বিধান লোহে মাহফুজে লেখা ছিল আল্লাহাক চোদ্দশো বছর আগে নাজেল করেছেন কেয়ামত পর্যন্ত আরও পৃথিবী যে কত বয়স আছে আল্লাপাক জানেন সর্বযুগের সমস্যার সমাধানের জন্য সক্ষম আল্লাহাক বলছেন আনাজাল আমি আল্লাহ নাজিল করেছি আমার নাজেলকৃত বিধান ওয়াফারাজ না হা এবং আমার বিধান তোমাদের উপর ফরজও করেছি আমার দণ্ড বিধান আমার ইবাদতের বিধান আমার আদেশ নিষেধের বিধান তোমাদেরকে মেনে চলতে হবে এই ক্ষেত্রে এখতিয়ারি বিষয় নাই মহান আল্লাহ বলছেন এই জন্য অফারাজ না হা আর ইহা আমি ফরজও করেছি বিধিবদ্ধ করেছি মানতে হবে তোমাদের পালন করতে হবে বাস্তবায়ন করতে হবে তাতেই তোমাদের কল্যাণ ব্রিজ কেন যাতে করে তোমরা উপদেশ নিতে পারো মানবরচিত বিধানে এজন্য মানুষের সংশোধন হয় না চোর ছয় মাস জেল ছয় মাস জেল খেটে আসার পরে আবার বড় চোর আস বড় বড়ো চোরদের সাথে সাক্ষাৎ হল জেলে গিয়ে আর সেখানে বড়ো চোর ডাকাত আস কোনো সংশোধন নাই এই জন্য পৃথিবীতে আল্লাহর জমিনে শান্তি নেই আল্লাপ প্রদত্ত বিধান যদি বাস্তবায়িত হতো তাহলে অবশ্যই শান্তি কায়েম হইত চোর চুরি করার আগে চিন্তা করত যে ধরা পড়লে একটা হাত যাবে তারপর অনেক সময় চোরের উপর জুল্ম অত্যাচার হচ্ছে গণপিটুনিতে মেরেই দেওয়া হচ্ছে অথচ চোর এত বড় অপরাধ নেই যে ওকে খুন করে দেবেন এই জুল্ম হচ্ছে আল্লাহ পাকাবুল আলমিনের বিধানেই সকলের জন্য কল্যাণ রয়েছে তারপরেচারের অপরাধ এবং তার শাস্তির কথা আজ আজানি ফাজেদা মেয়াত ব্যাবিচার কারেনি মহিলা অজানি আর ব্যাবিচারকারী পুরুষ তারা যদি ব্যবিচার করে আর তা প্রমাণিত হয় ফাজিলক্লা ওয়াহেদ মিনহমা তাদের প্রত্যেককে ব্যতরাঘাত করো মেয়াদ ব্যতরাঘাত করো এই শাস্তি এক শ্রেণীর ব্যবচারকারী ব্যবচারকারী নেদের জন্য তারা হচ্ছে যারা অবিবাহিত ছেলেমেয়ের সম্মতিতে হোক অথবা অসম্মতিতে হোক জবরদস্তি হোক যাকে ধর্ষণ বলা হচ্ছে দুটোই আল্লাহর কাছে অপরাধ যদিও অপরাধে পার্থক্য আছে কিন্তু দুটোই বড়ই কাবিরা গোনা যেখানে শাস্তি আল্লাহাকের কাছে আজাবের শাস্তিতে যদিও পার্থক্য হইতে পারে জবরদস্তি করেছে সুতরাং আর এক জুল করেছে সেজন্য তার শাস্তি অতিরিক্ত হবে সেটা আলাদা কথা এইভাবে অধিকাংশ যুবকরা চরিত্রহীন হয়ে যাচ্ছে যে ধর্ষণ তো করিনি আমি ফ্রেন্ডশিপ কায়েম করেছি আমার ক্লাসমেট একসাথে পড়াশোনা করি সুতরাং আর বিয়ে করিনি অথবা বিয়ে করলেও অসুবিধা নেই এইভাবে মানুষ অধিকাংশই চরিত্রহীন হয়ে গেছে আজকে আল্লাহ ফাকর আবুল আলমিন সৈরানের আয়াত নম্বর দুয়ে বর্ণনা করেছেন জেনাকারীদের শাস্তির কথা অবিবাহিত যদি জেনাকারী বা জেনাকারিনী হয় তাহলে তার শাস্তি হচ্ছে एटी जा बर्णना करशी बतरा घर जदि विवाहित बावाहिता हई दाम्पत्य जीवन जगते पदार्पण करदम रेखे ये सद पे तरह जेन लिप्त हो शि बस कठिन जा सही मुस्लिम हदीज़ तरह प्रमाणित और नबी करीम सल्लाहमें হাদিসের ওপর ওইভাবেই আমল করতে হবে যেমন পার্থক্য নেই আমাকে কোরআনের মতো আরো কিছু দেওয়া হয়েছে তা আরো কিছুর আমল করা ফরচ সুতরাং যারা বলে কোরআন মানবো হাদিস মানবো না তারা ইসলামের কোনো বিধান পালন করতে না নামাজ কথা থেকে শুরু কোথায় শেষ হবে তাও পালন করতে না তাহলে কি করে ইসলাম থাকবে জাকাত কতটা দিতে হবে কোরআনে কথা শুধু জাকাত দেওয়ার কথা বলা হয়েছে এরা গুমরা পথভ্রষ্ট যারা হাদিসের কথা মানতে চাই না তো রসুল সাল্লা হাদিসে রয়েছে এছাড়া একটি আয়াত ছিল সেই আয়াতেও এই বিধানটি তারপরে আয়াতের তিলাওয়াত রহিত করা হয়েছে কিন্তু তার বিধান বলবত রয়েছে যার দলিল হচ্ছে নবী কারিমিসাল্লা ইসলামের হাদিস আল্লাহপাক তারপরে বলছেন যে ব্যবিচারের শাস্তি দিতে গিয়ে যেন তোমাদের মনে দুর্বলতা না আসে দয়া মায়া না আসে কারণ এ হচ্ছে ক্যান্সার ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে অস্ত্রোপচার যখন চিকিৎসক করে তখন মায়া করলে কখন এই রুগীকে ভালো করা যাবেন বাড়িওয়ালারা যদি বলে যে আমার ভাই আমার বাপ আমার স্ত্রী অস্ত্রোপাচার করব। না না না করবো না বাড়িতে রাখবো অপারেশন করব না এই এইরকম বেকুফি কোনো মানুষ করে না লাখ লাখ টাকা দিয়ে ক্যান্সারের চিকিৎসা করাচ্ছে আর এইরকম মারাত্মক ব্যাধির জন্য অস্ত্র করাচ্ছে তো ওইরকমই হচ্ছে সমাজের ক্যান্সার খুনিরা ব্যবচারকারীরা মত চোর ডাকাতরা এইসব করতে হবে আল্লাহ আল্লাহাকেরব্বরে বলছেন ওয়ালা আতা আফাতুন আল্লাহাকের দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমাদেরকে জন্য দয়া মায়া ধরে নানে মায়া যেন তোমাদেরকে স্পর্শ না করে যে মায়া লাগছে মারতে মায়া লাগছে বেতরাঘাত করতে মায়া লাগছে না এরকম আল্লাহ এবং আল্লাহকে বিশ্বাস করো তাহলে আল্লাহর দিনকে বিশ্বাস করো আল্লাহর তাহলে তোমরা কখনো এই রকমের অপরাধীর ওপর শাস্তি কায়েম করতে গিয়ে মায়া করবে না আর একটি বিধান আল্লাহ পাক বলছেন ওয়ালিয়া সাদ আজাবাহমা তয়ে ফল মমিন আর এই ব্যবিচারকারী ব্যবিচারকারীদের শাস্তি গোপনে দেবে না লুকিয়ে এক কক্ষের মধ্যে কেউ জানতে পারলো না গ্রামবাসী দেশবাসী এলাকাবাসী প্রচার মাধ্যমে প্রচার তা যেন না হয় তাদের শাস্তিতে যেন উপস্থিত থাকে একটি দল তারা যেন প্রত্যক্ষ করে দেখে চোরের হাত কাটা হচ্ছে জেনাকারী শাস্তি হচ্ছে লুকিয়ে গোপনে নেয় তার দণ্ডবিধান যারা বলছে যে দেও কিন্তু লুকিয়ে দাও তারাও ইসলামের শত্রু আল্লাহর দিনের শত্রু আল্লাহর বিধানের শত্রু দণ্ডবিধান প্রকাশ্যে দিতে হবে যাতে অন্যরা যাদের অন্তরে ব্যাধি আছে চিড়ি করার ব্যাধি খুন করার ব্যাধি তারা রেডিওতে প্রচার করা হয়েছে আমি আর এরকম কাজ জীবনে করব না সংশোধন হয়ে যাবে সমাজের সংস্কার হয়ে যাবে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তফসিলের দিকে ফিরে আসবো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 शुक्रवार नुन सम्प्रचार सकाल साढ़े मुहम्मद सल्लाहर मनी मुक्त अब्दल्लाम रमजान सर्वोत्तम सियामर मास मुहर्रम सिया फरज सालातर पर सर्वोत्तम सलााद हल ताहुतर सलाद सही मुस्लिम द्वित खंड सियाय हाथी संख्या दो हजार छश एगारो নিকটের মনোনীতাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন জাহাঙ্গীর <Sesan> আর কি আছে জানার জন্য দেখুন সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ ফক্রাবুল আলমিনের আয় নম্বর দুয়ে বর্ণনা করেছেন জেনাকারীদের শাস্তির কথা অবিবাহিত যদি জেনাকারী বা জেনাকারিণী হয় তাহলে তার শাস্তি হচ্ছে এটি যা বর্ণনা করা হয়েছে এখানে একশোটি ব্যতরাঘাত আর যদি বিবাহিত বা বিবাহিতা হয় এই দাম্পত্য জীবনের জগতে পদার্পণ করেছে কদম রেখেছে এই স্বাদ পেয়েছে তারপরে জেনায় লিপ্ত হয়েছে তাহলে তার শাস্তি আরও বেশি কঠিন যা সহি মুসলিমের হাদিস তারা প্রমাণিত আর নবী করিম সাল্ল্লা আলিয়াসাল্লামের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 জাকাত কতটা দিতে হবে কোরআানে কোথাও নেই শুধু জাকাত দেওয়ার কথা বলা হয়েছে এরা গুমরা পথভ্রষ্ট যারা হাদিসের কথা মানতে চায় না তো রসুল্লাহ সাল্লা ইসাল্লামের হাদিসে রয়েছে এছাড়া একটি আয়াত ছিল সেই আয়াতেও এই বিধানটি আল্লাহ নাজেল করেছিলেন তারপরে আয়াতের তিলাওয়াত রোহিত করা হয়েছে কিন্তু তার বিধান বলবত রয়েছে যার দলিল হচ্ছে নবী আকাল্লা সাল্লামের হাদিস আল্লাহ পাক তারপরে বলছেন যে ব্যবিচারের শাস্তি দিতে গিয়ে যেন তোমাদের মনে দুর্বলতা না আসে দয়া মায়া না আসে কারণ এ হচ্ছে ক্যান্সার ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে অস্ত্রোপাচার যখন চিকিৎসক করে তখন মায়া করলে কখন এই রুগীকে ভালো করা যাবেন বাড়িওয়ালারা যদি বলে যে না আমার ভাই আমার বাপ আমার স্ত্রী অস্ত্রোপাচার করব না না না করব না বাড়িতে রাখবো অপারেশন করব না এই এইরকম বেকুফি কোন মানুষ করে না লাখ লাখ টাকা দিয়ে ক্যান্সারের চিকিৎসা করাচ্ছে আর এইরকম মারাত্মক ব্যাধির জন্য অস্ত্র করাচ্ছে তো ওইরকমই হচ্ছে সমাজের ক্যান্সার খুনিরা ব্যবচারকারীরা মত ঘরেরা চোর ডাকাতরা সুতরাং এইসব ক্যান্সারকে সমাজ থেকে দূর করতে হবে আল্লাহ আল্লাহাক রব্বরে বলছেন ওয়ালা তাহমাররা আফাতুন আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমাদেরকে জন্য দয়া মায়া ধরে না নেই মায়া যেন তোমাদেরকে স্পর্শ না করে যে মায়া লাগছে মারতে মায়া লাগছে বেতরাঘাত করতে মায়া লাগছে না এরকম যেন না হয় এনকুন্তুম তুমেন্লাহ আলিয়মিল্লা আখের যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হ আল্লাহকে বিশ্বাস করো তাহলে আল্লাহর দিনকে বিশ্বাস করো আল্লাহর বিধানকে বিশ্বাস করো পরকালকে বিশ্বাস করো তাহলে তোমরা কখনো এই রকমের অপরাধীর ওপর শাস্তি কায়েম করতে গিয়ে মায়া করবে না আর একটি বিধান আল্লাপাক বলছেন ওয়ালিয়া সাদ আজাবাহমা তয়ে মিনাল মমিনিন আর এই ব্যবিচারকারী ব্যবিচারকারী শাস্তি গোপনে দেবে না লুকিয়ে এক কক্ষের মধ্যে কেউ জানতে পারল না গ্রামবাসী দেশবাসী এলাকাবাসী প্রচার মাধ্যমে প্রচার না তা যেন না হয় তাদের শাস্তিতে যেন উপস্থিত থাকে মমিনদের একটি দল তারা যেন প্রত্যক্ষ করে দেখে তামাশা যে চোরের হাত কাটা হচ্ছে জেনাকারী শাস্তি হচ্ছে লুকিয়ে গোপনে নেয় তাহলে দণ্ডবিধান যারা বলছে যে দেও কিন্তু লুকিয়ে দাও তারাও ইসলামের শত্রু আল্লাহর দিনের শত্রু আল্লাহর বিধানের শত্রু দণ্ডবিধান প্রকাশ্যে দিতে হবে যাতে অন্যরা যাদের অন্তরে ব্যাধি আছে সিঁড়ি করার ব্যাধি খুন করার ব্যাধি জেনা ব্যবচার ব্যাধি তারা শত্রু হয় রে অমুখকে লাখ লাখ মানুষের সামনে এই রকম লাঞ্ছিত করে ব্যতরাঘাত করা হয়েছে ও অমুখের ঘটনাটি প্রচার মাধ্যমে টিভিতে আর রেডিওতে প্রচার করা হয়েছে সুতরাং সাবধান আমি আর এইরকম কাজ জীবনে করবো না সংশোধন হয়ে যাবে সমাজের সংস্কার হয়ে যাবে আল্লাহ ফকর আবুল্লা আলামিন তারপরে আর বিধান উল্লেখ করেছেন জেনাকারি আর মুশরেকের কথা এই চরিত্রের পুরুষ মহিলাদের মধ্যে বিবাহ বন্ধন যেন না হয় জেনাকারী জেনাকারী বিবাহ মুশরেক মুশরেকের সাথে বিবাহ বন্ধন করবে কিন্তু একজন সৎ মানুষ অসতী নারী জেনাকারি জেনাকারিনী ব্যবিচারকারিনী নারী গ্রহণ করবে জানে যে চরিত্র খারাপ তারপরে বিবাহ করবে এটা ঠিক না। আল্লাহ ফাকরুল্লা আলমিন পুরুষ বিবাহ করে কাকে জেনাকারী পুরুষকে বিবাহ করে আস্রিকন অথবা মুশ্রেকা বহুত্ববাদী নারী কে বিবাহ করে জানিয়া তো আর জেনাকারিনী মহিলা লায়ন কেহ হা তাকে বিবাহ করে না ইল্লা জান তবে ওই পুরুষ যে নিজে জেনাকারী অসৎ হারাম করা হয়েছে বিশ্বাসী কখনো শির করবে না বিশ্বাসী কখনো জেনার কাছে যাবে না ওলা তাক বুঝে না যাবে না তাহলে হর রেমা জেনা এই অর্থ হবে আর দল বলছেন না হর্রেমা আলী আলাল মোহামেন মানে চরিত্রহীন মহিলা পুরুষকে বিবাহ করা হারাম করা হয়েছে একজন নেক মহিলা নামাজি মহিলা তার কখনো বিবাহ অসৎ চরিত্রের মানুষ জেনাকারি জানেন যে ছেলে চরিত্র খারাপ তার সাথে কখনো বিবাহ দেবেন না একজন নেক মানুষ সৎ মানুষ আর বেহা বে পর্দা অসতি নারীর সাথে বিবাহ দুনিয়ার লোভে না কখনো না এরকম করবেন না এই এইরকম মোহমিন মানুষ মুশরেক মহিলাকে বিয়ে করবেন না আর মোমেনা মহিলা পয়সার জন্য চাকরি আছে সেই জন্য মুশরেক পুরুষের সাথে বিবাহ দিয়ে দিলেন জামাই গ্রহণ করলেন এটা কখনো করবেন না এটা হারাম করা হয়েছে আল্লাহ ফর্বুল আলমিন তারপরে আর একটি বিধান উল্লেখ করেছেন হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া জেনার ব্যবিচারের রকম কেউ যেন সাহস না করে যে একটু দেখলাম খারাপ কিছু লাগলো সন্দেহ লাগলো আর বলে দিলাম যে এরা জেনার ব্যবচারে লিপ্ত হয়েছে খারাপ আল্লাপাকল আর যারা নারীদের ওপর আল্লাহাক বলেছেন বাহ্যিক কোন রকমের চরিত্র খারাপ নেই কোনোদিন এরকম খারাপ রেপোট নাই আর একটু সামান্য সন্দেহ হতে পারে বাইরে গেছে পেশাব পায়খানার জন্য আর এই সন্দেহের বলে দিলেন আর এরা খারাপ কাজে ছিল তাহলে মিথ্যা অপবাদ একবারে স্বক্ষী দেখতে হবে এইরকম অবস্থা আর একা দেখা যথেষ্ট নয় দুইজন তিনজন তাদেরকে আশিটি করে বাতরাঘাত করা অপরাধ করলে মহিলাদের কথা আল্লাপাক শুধু উল্লেখ করেছেন কেন কারণ মহিলা জাতি দুর্বল সতী সাধ্য নারীর কথা পুরুষের উপর যদি মিথ্যা কোন পুরুষের অমুক পুরুষকে দেখেছি যে না করতে তাতেও আশিটি ব্যতরাঘাত হবে কিন্তু পুরুষদের ক্ষেত্রে মিথ্যা অপবাদ দিতে সহজে সাহস করবে না না হলে খবর নেবে আছে প্রতিশোধ নেবে হয়তো যান যাবে মার খেতে হবে কিন্তু মহিলা দুর্বল মিথ্যা কথা যদি বলে দেয় অমুকের মেয়েকে অমুকের বোনকে দেখেছি এইরকম কাজে কিছুই করতে পারবে না কান্নাকাটি করবে কিছুই হয়তো করতে পারবে না সাধারণত এইরকম মিথ্যা অপবাদ দিয়ে থাকে মানুষরা সেই জন্য আল্লাপাক বিশেষ করে সতী সাধী নারীদের কথা উল্লেখ করেছেন নাহলে বিধান পুরুষ নারী সকলের ক্ষেত্রে মিথ্যা অপবাদ যদি পুরুষের উপর দেই অথবা নারীর ওপর দেয় সব ক্ষেত্রেই আশিটি বেতরাঘাত করা হবে যদি চারটি সাক্ষী না আসতে পারে এমন যারা দেখেছে এই কাজে বাস্তব আল্লাহ পাক আব্দুল আলামিন তারপরে বলছেন ওয়াল্লা তকবাল আহম শাহাদ আবাদা যারা এইরকম মিথ্যা অপবাদ দেই তাদের সাক্ষী কখনো গ্রহণ করিও না কখনো সাক্ষী নেওয়া যাবে না কোনো কেস হয়েছে মুসলিম দেশ আর কেসের সাক্ষী দিতে এসছে কে এমন ব্যক্তি যে এর আগে কোনো মহিলা বা কোনো ও জেনার অপবাদ দিয়েছিল জেনা প্রমাণ করতে পারেননি চারজন সাক্ষী নিয়ে আসতে পারেনি তাহলে কখনো সাক্ষী নেওয়া যাবে না तृत्य शास्ति हि से व्यक्ति दुनिया से फासेक पापिस्ट और नाम और आल्ला फासे उठबे जदि तबा ना अल्लाह बो इलाजीनाबू तब जदि क्यों तबा कर मिथ्या अपराध देव तबा करेजा लेखा व असलाहू संशोधन शुद्ध तबार मंत्र पढ़ा जथेष नाई तबा को निजे जदिनी संशोधन कराई इलाह और कौन यारा সন্দেহের ভিত্তিতে সামান্য কিছু দেখেছে তিলকে তাল করে দিল এই রকম করল না আল্লাহ গাফুর সংশোধনের অন্তর্ভুক্ত হচ্ছে বেনা নামাজি হয়ে গেছে মিথ্যা কথা কথা বলতো বলে না তো আল্লাহ পাক আলমিন বড় মার্জনা কারী দয়াবান তাহলে আল্লাহ পাক মাফ করবেন আল্লাপাক মাফ করবেন তার মানে তার ফাসেক নামটা উঠে যাবে আল্লাপাক তার জন্য নেকি রাস্তা খুলে দিয়েছেন জান্নাতে যাওয়ার রাস্তা খোলা আছে আল্লাহ মাফ করবেন দ্বিতীয় বিষয় তার সাক্ষী কবুল করা যাবে না যাবে না এক দল বলছেন সাক্ষী জীবনে কবুল করা যাবে না আর এক দল বলছেন না তবা করেছে তখন সাক্ষী কবুল করা যাবে তাহলে এই দুটো জিনিস তিনটে জিনিসের মধ্যে আল্লাপাক ফাঁসেক নামটা উঠিয়ে দেবেন সৎকর্মশীল হতে পারে মিথ্যা অপবাদ দিয়েছিল সৎকর্মশীল হতে পারে সাক্ষী কবুল করা যেতে পারে যদি সে সৎকর্মশীল হয়ে যায় কিন্তু যদি মিথ্যা অপবাদ দেওয়ার পর তবা করে যে আমি তবা করেছি আর কখনো এইরকম মিথ্যা অপবাদ দেবো না একাই বা দুজন মিলে যতক্ষণ চারজন না পাবো মুখ খুলবো না তাহলে কি শাস্তি দেওয়া হবে না দুনিয়ার দণ্ডবিধান আশিটি ব্যত্রাঘাত করা হবে না না আশিটি ব্যত্রাঘাত অবশ্যই করা হবে যদিও তবা করে তবুও দুনিয়ার দণ্ডবিধান অবশ্যই কায়েম করতে হবে আমাদের কথা সমাপ্ত করছি আল্লাহ ফাকরুল্লা আলম যেন আমাদেরকে আমলে তৌফিক দান করেন গণহার কাজ থেকে পাপ থেকে অশ্লতা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন আর সারা বিশ্বের সমস্ত মুসলিমকে সমস্ত মানুষকে আল্লাপাক যেন অশ্লতা থেকে বাঁচিয়ে রাখেন আর আমাদের সুষ্ঠু শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার যেন তৌফিক দান করেন صلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين الله ربي النور بقلبي ملئ القلب حياتي ملأ ضاء الله يا نسعدي sama সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী সেরিয়া অনুসরণের মধ্যে নিহিত শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী সেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান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 আজ রাত নটায় সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে strategy sustained The best profession is a professional person who invites people to last. Subhanallah Avail the opportunity with dr. Zakir depending upon what is your interest, but the meaning should be to spread the message of Allah Subhanallah To implement the convincing Islamic come educational formula to excel in your career Deekhoon career guidance रविवार रत साढ़े सातटा पुन सम्प्रचार सकाल साढ़े नशे मुस्लिम अबर्जन के इसलमर दीबीम बुनियादी नीति समूह देख मुस्लिम जीवन मूल भित्ती बृहस्पतिवार सन्ध्या साढ़े 6 टन सम्रचार सकाल टीवी बांगल